আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবোই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোড়া কামানের দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আসুক না যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোড়া চলবই চলবই জীবন বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই পথে মোরা চলবই চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদিরত্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার বাতিলের তাকবীর কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই শিরবনত আল্লাহ শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাছে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই আসুক যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালে মায়ে সাহা দাত কেদোনা মগো যেতে দাও যেতে দাও পিরিমাশা একদের সাথে মাসা একদের সাথে মশা একদের সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভঙ্গছে নীল আকাশ আকাশ আমরা মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীরাই আমার ইস পৃথিবীর আমার ইশাস পৃথিবীর জীবন বাজিরে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোড়াবই আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজির নিশান মোরা মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবর বলব আসুক যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এজীবন বাজির মোরাংলা আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই চলবই এজীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জড় সাইক্রোরা সুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান নোরা বাংলার আকাশে উড়া বই